نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سديات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضعله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لك ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد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 وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر দিনী মাফি সম্মানিত সদর সাহেব মুী দিগারবাল মাইকার ও আমার মুরব্বিয়ান এবং দিনদার ইমানদার মুসলমান ভাইরা আশেপাশে বহু মূল্যবান মাবোন জন্য অপেক্ষা আছেন সেই হিসেবে আমার মুসলমান মাবনিরা মুরানি মাহফিল মোবারক জলসা দুনিয়াতে দামি সবা আর নাই আল্লাপাক আমাদেরকে পর্যন্ত সুস্থ রাখি দুনিয়াবি কাজকাম থেকে মুক্ত রাখি বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি শরিক হওয়ার তফিকা নয় করলেন সেজন্য আমরা সবাই আমাদের মা আবুদের দরবারে মা আল্লাহ পাকের দরবারে অন্তর অন্তস্থল থেকে কালীমতো শুকর জানাই আলহামদুলিল্লাহ আমরা আগে অর্থটা বুঝি এ সুরাকে বলা হয় সুরাতুল ফজর এখানে ফজর শব্দ আছে আল্লাহ পাক সেই দিকেই মোবারক খেয়াল করি পুরা সুরাকের নাম দিলেন সুরাতুল ফজর এটা হলো মক্কী সূড়া মক্কী সূড়ার মধ্যে বেশিরভাগ তিনটা বিষয় থাকে তা উহিত রসালত আল্লাহ খারাপ এক এবং একক ওনার কোনো অংশীদার নাই ওনার কোনো আব্বা আম্মা দরকার নাই ছেলেবেলে দরকার নাই বিবি দরকার নাই পরিবার দরকার নাই রসালত নবীরাজে বর সব নবীর মাসুম এভাবে কথা থাকে মক্কী সূড়া আ খারাপ কবর হাসর ওসেরাত হিসাব কিতাব জান্নার জাহান্নাম এই বিষয় নিয়ে আল্লাহ পাক আলোচনা করেন মক্কি সুরাতে বেশিরভাগ হালাল হারাম এই কথাগুলা থাকে মদনী সুরাতে এটা হল মক্কি সুরা এখানে আল্লাহ পাক কাফারদেরকে আজাব দিছেন এদেরকে জাহান্নামে দিছেন এই কথাগুলা থাকবেন এবং ইমানদারকে আল্লাহফাক জান্নাত দিবেন দুজক থেকে আল্লাহাক নাম কাটিয়ে দিবেন এ কথাগুলা থাকে আল্লাহাক বলেন ওয়াল ফাজিরি আমরা অর্থটা বুঝি ফজর ওর শপথ পশম সোনালী নাসরিন দশটি রাতের পসম শপথ সোনালি বিশেষ করে জোর এবং বেজোর রাতের শপথ আল্লাপা তারপরে বলেন শপথ রাত যখন যা অতিবাহিত এখানে পাঁচটা কসম একটা হল ফজরক্ত একটা হল দশটি রাত একটা হল জোর বেজোর একটা হল রাত মোট কসম কটা পাঁচটা জোর আর বেজোর দুটা আল্লাহাক বলেন হালফি নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহাক যে পাঁচটা কসম করছি জিনিসের এর মধ্যে বুদ্ধিমানের জন্য বহুত বড় নিদর্শন আছে এটা হল কসম আপনার কসম কন না সোন মানুষ সোন করে না সোন বলেন কসমের পরে যে কথাটা বলা হয় এটাকে বলা হয় জবাবে কসম আমরা বলি আপনারা বলেন আল্লাহ কসম আমি টাকা দিছি বা টাকা দিই নেই টাকা দিই নেই বা দিচ্ছি কসম এখানে জবাবে কসমটা পরিষ্কার নাই পুরা সুরা দেখলে বোঝা যায় সেটা হল লাই জাল কোফা যারা কাফের যারা বেদিন যারা ইহুদিন আসারা যারা বামপন্থী যারা মূর্তি ভুজুক গাছবাস পুজুক পাথর ফুজুক কবর ফুজুক হিন্দু আমি আল্লাহ আল্লাহাক তাদেরকে নিচ্ছই নিচ্ছই আজাব দেব এদেরকে শাস্তি দেওয়া হবে দুজগে দেওয়া হবে কষ্ট দেওয়া হবে লাঞ্ছিত করা হবে এটা হলো কসমের উত্তর কসমের কারণ আল্লাহ পাক এখানে ফেরাউনের কথা বলছেন ফেরাউন লাল্লাহ আইলাহী মোসানবীর সাথে বেয়া দিবি করছেন আল্লাহ নবীন সালাম আল্লাহ আল্লাফাক তাকে দংশ করছেন অফির আউনা জার ইবাদ আল্লাহ পাক বলছেন এবং সামুদের কথা বলছেন সামুদ আল্লাহাকি করেছে আল্লাহ নবীন সলা সাথে আল্লাহফাক এদেরকে ধ্বংস করছে ব্যায় করছে দিনের প্রথম ফজর আল্লাহাক ফজর বক্তর নামে শপথ করলেন কেন ফজর বক্ত এটা বেশি দামি সময় ইজ্জতি সময় আল্লাহ পাকের কাছে বেশি মর্যাদাশীল রাত না দিনও না আলো আলো ভাব এটা হলো জান্নাতের সময় আসামার আদিম তোমরা জাননাতে আদায় করা হয় ওই তোমরা আদায় করলে জান্ন এই জন্য আমরা প্রতিজ্ঞা করি আমাদের বিশেষ কোন শরীয়তের ওজন না থাকলে যেন আমাদের ফজরের নামাজটা কজা না হয় এবং ফজরের নামাজ এত দামি নামাজ আদিস্বরী আছে যিনি ফজরের নামাজ যিনি ফজরের নামাজ আদায় করি গর থেকে বের হলেন বা নামাজ আমরা কি ইবলিশের পতাকা নিয়ে যেতে চাই নাকি ইমানি পতাকা নিয়ে বলেন আল্লাহা কেন ব্যবসাদ করেন অমান খরা ইলাসুখা বিরতান তিনি বাজারে গেলেন উনি শৈতানের পাতা গানিয়া গেলেন নামাজ না পড়ি গেলেন এভাবে আসছে আমার যে উম্ম পুরুষ মহিলা যে জাহারা যাহারা আজান শুনছে কোন ওজন নাই অলসতা সে ফজরের নামাজ পড়লো না তার দনো কানে শৈতানে পেশাব করে তার দনো কানে পেশাব করে কে বলেন শৈতানে আমাদের কানে শয়তানে পেশাব করুক এটা কি আমরা চাই শয়তান আন্তর্জাতিক কাফের আবার তার পেশাব মাজার সাথে গলিজা আন্তর্জাতিক গলিজা মাজার সাথে গলিজা কারে বলা হয় আমরা কিছু মানুষ ভুল বুঝি আমরা মনে করি স্বাস্থ্য শক্ত হইলে গলিজা হালকা হইলে খফিফা ইটা ভুল কথা পেশাব তো এটা শক্ত না মাজার সাথে গলিজা বলা হয় এমন প্রমাণ দিয়া ওই জিনিসটা নাপাক পাক সাবিষ্ট হয়েছে কোনো প্রমাণে তাকে পাক বলে না সব প্রমাণে না পাকই বলে তবে কথাটা শক্ত থাকা গাড়ি একটা ঘটনা ঘটছে নবীসলাম বলছেন বাহি শ তার দনো কানে পেশাব করছে এভাবে হরিস্বরী বা আছে ফদরুল নামাজ আর নামাজ মোনাফেক যারা বেশি কঠিন ওদের উপরে কারণ তারা জোহর আসর মাগলি পরে লোক দেখানো ওই তিন লোক থাকে হাঁটে বাজারে এশা আর ফজর মোনাফেকেরা পড়তে বেশি কষ্ট পা কারণ তখন তো অন্ধকার কে কারে দেখে ফজরত লাশ ওদের তো দৃশ্য দেখানো দেখার মানুষ তো নাই এশারের সময় অন্ধকার খ্যাত খামার বন্ধ অফিস আদালত বন্ধ এখন মানুষ খানা খাইয়া ঘুমে চলে যাবে সে মোনাফেক না আল্লাহাক নবী আস্বাদ করেন্লা মোনাফেকদের উপরে বেশি কঠিন হল এশা এবং ফজরের নামাজ এবং আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাহ সাল্লাহাম বলছেন আমার যে উম্মের নামাজ এবং এশারের নামাজ বা জামাত সবের উদ্দেশ্যে পড়বে পুরা রাত নফল এবার দত করা সব পাবে আমরা কিছু জিনিস আছি আমরা কারাকারি ফারাফারি দৌড়াদৌড়ি করি যেগুলো আসলে কোনো সাব নাই ব্যায়াম করলে কোনো সাব নাই পরশ করলে কোন সাব নাই করলে কোন সাব নাই নীকে সালাম দিলে সব আছে আর সালামা আয়ু হান নবী সালাম হইল আগে আয়ু হান নবী হল পরে আর আমরা বাড়ি বাড়িঘরে দোকান উদ্বোধন করি ইয়া নবী সালাময় লাইকা সালামও দিতে জানি না সালাম হলো আগে আয়ু ভান নবী হলো বলেন না পরে আর আমরা আল্লাহ পাকে নাম দিতে জানি না আমরা কই ইয়া নবী সালামা ও নবী তোমার সালাম বেদ বিক্রি ফেলাই এগুলি কোনো আবাদত না এবাদত হলো আসালামুহানি এভাবে যেগুলি এখন বলা হচ্ছে কত গুরুত্বপূর্ণ এবাদত এগুলা সারা সারি আর যেগুলো আবাদত নয় এগুলা লই কারি ওরস লই মাজাল লই মিলাদ নী লই এই কথা বুঝে না পাগলের জাতেরা জন্ম আসে যার বলেন না মৃত্যু আসে তার জন্ম আছে যার বলেন তো মৃত্যুর কথা করলে ক্ষতি কি আমাদের নবীকে গোসল দিছে দাফন দিছে কাফন দিছে যারা যার নামাজ হয়েছে যদি মৃত্যু নাই তো জন্মও নাই যদি মৃত্যু নাই তোলে বলেন না জন্মও নাই মৃত্যু কাকে বলা হয় স্বাস্থ্য থেকে রুটা চলে যাওয়া নাম হল আল্লাহ পাক বলছেন হ্যাঁ কবরে যাওয়ার পরে আবার আল্লাহ পাক রি দিয়েছেন যেমন এখন লাইট জ্বলতেছে সুইচ দেওয়া আছে সুইচ বন্ধ করলে লাইট বন্ধই যাবে আবার দিলে আবার আসবে এটাই কথা রুটে চলে গেছে মোদ রুটে থাকলে হায়াত কবরে যাওয়ার পরে আল্লাপ আবার রুটে দিচ্ছে সব নবীরা কবরে জিন্দা সব নবীরা কবরে জান্নাতের খান। এবং কবরে আমাদের গেছেন মুসলিম শরীফের হাদিস উনি কবরে দাঁড়ায় দাঁড়াই নামাজ পড়েন আর আমাদের নামে কত অপবাদ আমরা নবীদের মরা কই অথচ কবরে যাওয়ার পর আবার কি বলেন তো জিন্দা এটা হল মৃত্যু এরা হলো দুই নম্বর মানুষ এগুলো অপবাদ এই যেহেতু আগে অপবাদের কথা বলছেন দোষ না থাকলে তারপর সবাই দেওয়া এটা হলো হল অপবাদ মারাত্মক ইহুদিনা সারা এদের পিছিয়ে কাজ করে আও দরকারি কথা বলে না বেদরকারি কথা বলে আউ আমাকে কথা বলে না গন্ডগোলের বলেন না কথা বলে আর আমাকে এক রাই হওয়ার কথা বলে না বিভক্ত করিবে এরা ভালো মানুষ না সমাজে খুব খারাপ মানুষ নামাজের আমরা আসলে কিছু গুম যাই দুই এক ঘন্টা তারপর আবাদত করি কিন্তু পুরা রাত নতের সব দিবে যে ব্যক্তি ফজর এবং এশা জমাতে পড়ে আল্লাপাকে নবী আসাদ করেন জমাতে শহীদ করবেন পুরা রাত ওনাকে সব দেওয়া হবে সবকে দিবেন আল্লাহ সব কথা বলছে আল্লাহের নবী আল্লাহের হাবিব মোহাম্মদ মুস্তফা আচ্ছা हाबी शरीफे आक् नाम नाम नीर ऐसा पबगार्ड नीरब खेतखाम नीरब अफिस अदालत बोलें नीरब एक दो अक्त जे व्यक्ति नामज आदाय कर इमानदार पुरुष महिला अभी नबी बल तुजे जामे ना जा দুই ওক্ত নামাজ আদায় করবে তারা দুযোগে যাবে না এবং আল্লাহাক রং শরীফে পাঁচ ওক্ত নামাজের কথা বলছেন চার ওক্তর কথা বলছেন অস্পষ্ট আর ফজরের নামাজের কথা বলছেন স্পষ্ট যে নামাজের কথাটা স্পষ্ট বলা হয় তার বিশেষ দাম আছে না যেমন যদি আমি বলি বা কেউ বলে আমার ছেলের বিয়ে হয়েছে এখন অলিমা হবে আমি বউ বাড়ি আইছি পুত্রের বউ সবাই যাবেন বিশেষ করে মাহফিলের সভাপতি যাবেন বা মুর্শিদের মতওয়াল্লি কেশিয়ার যাবেন তো ওদের একটা দাম হয়ে না বলেন না দাম হলো কি না তা আল্লাহ ফাকর পাঁচ বক্ত নামাজের কথা বলছেন এক জায়গাতে চারিভক্ত নাম লয় নাই ফজরের নামটা লইসেন তোদের ফদরের নামাজের দাম বেশি হল না আল্লাহ আমার বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো সূর্য যখন পশ্চিম দিকে ডলি যা এখানে দুই আসে গেছে জবর আর আসর ইলা ঘসা পিল্লাই রাত অন্ধকার হওয়া পর্যন্ত অন্ধকার শুরু হয় মারদ্বীপ থেকে তোর অন্ধকার হয় এশারের সময় কোনো অত্তর নাম ল কোন অত্তর না উল্লেখ করছে বলেন না আল্লাহা বলেন তোমরা বিশেষ করি ফজরের নামাজটা কায়ে করো এক ফজিল দ্বিতীয় নামাজে দুই দল ফেরে তা হাজার হয় কদল দল পুরা রাত আমাদের আমল লেখছে। আরেক দল পুরা দিন আমল লেখতে নামছে দনোদল এলাকার মসজিদে শরিক হইয়া একদল আল্লাপা কাকা চলে যা আরেক দল দুনিয়াতে ছড়াই পড়ে সরাই পরে তে যে নামাজে দুই দল ফেরেস হয় দামি নামাজ এবং বিশেষ কথা হলো এটা হল দোয়া ইহদিনা সিরাতকিম আল্লাহ সোজাপত আমাদেরকে দেন তো সোজা পথটা কোনটা হয়তো আমরা বুঝতে পারি ডাক্তারের পথ বৈজ্ঞানিকের পথ খেলোয়াড়ের পথ ডক্টরের পথ আল্লাহ না যে পথে চলছে তোমরা ওই পথ আমার থেকে চাও এবং যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও সোহাদাই ক্যারাম যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও খাটি আউলিয়ে গারাম যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও আমরা কি বলি আমি আমরা বলি হিমসব বলেন ওই যে দুই দল আছে তারা বলেন না তারাও বলেন ত্রিমিজি শরীফের হাদিস আল্লাহ করেন্লামু ইকাতে যাদের আমিন্তার আমিনের সাথে মিলিয়ে গেল তাদের জীবনের গুনা খাতা মাফাই নিল এবং নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ ওই নামাজের আজানে একটা বাক্য বেশি বলা হয় আসমানুম হইতে নামাজ বালু শয়তান বলে নামাজ হইতে গুম বালো করতে পারল না এই ব্যক্তি পরকালে ফকির হইয়া উঠবে জান্নাতে যাওয়ার মতো কোন ডুকুমেন্ট তার হাতে থাকবে না গুম মানুষকে ফকির বানাই দেয় অধিক গুম আল্লাপাকে নবী আসাদ করেন मज पढ़ल रात्रि बीबी जग्रत कर दिल बीबी उठल चेहरा देखिए फानी मारी दिल এবং বিবি উঠলো নামাজ পড়ল স্বামীকে জাগ্রত করে দিল স্বামী উঠল না চেহারা দেখে কি মারি দিল বলেন পানি ছিটকে দিল এটা আমাদের নবীর হাদিস এই যে এক অগ্রত জাগা দিল উঠল নামাজ পড়লো উভয়জনের জন্য আমি নবী রহমতের দোয়া করি আমরা প্রতিজ্ঞা করি অন্য কাউকে জাগাইতে না ফাইল কম্পকে অর্দাঙ্গি বিকে জাগাই দি বিবি সহ আমরা জাননাতে যাওয়ার খেয়াল নাই কি বলেন আমি জান্নাতে যাব আমার বিবিধে যাবে আশি বছর যে বিবির সঙ্গে সংসার করলাম ও না পাওয়া যে বিবি দুনিয়াতে সংসার করছে যাকে নিয়ে এই বিবি হুরের সাথে আরো সুন্দর হবে হুর তো পাই গেল জীবনের মধ্যে একবার তারপর চিরকাল থাকবে এই বিবি তো আগতে আছে আগইতে আসে না কি বলেন। ওরা সে রাজ আল্লাফা বলছেন আল্লাহ দুনিয়ার বিবি কে তখন আর আমি তাকে যুবতী বানাই দেব কুমারী বানাই দেব আল্লাহাব বলছেন এবং অরুবান আত্রবা জান্নাতের বিবিদের বাসা হবে আরবি বাসা কি ভাষা আরবি হবে। আমাদের বাংলাদেশের ছেলেরা করলে তারপরে জান্নাতি বাসা কি হবে হুরদের বাসা আরবি আত্রাবা এবং সবাই সমবয়স্কি হবে সবাই একবার আবার হবে দেখতে যেন সুন্দর লাগে মায়াম্বত লাগে আচ্ছা ফজরের নামাজ এত বেশি দামি এত বেশি সম্মান এত বেশি ইজ্জত অথবা ফজর মানি হল মহরম মাসের প্রথম দিনের ফজর মহরম মাসের বছর শুরু না শেষ বছর শুরু না আল্লাহ দেখাতে চান আমার বান্দাবান্দি নতুন বছর শুরু হয়েছে তুমি তোমার জীবনকে নবায়ন করো নতুন করো তবা তিল্লা করো সংশোধন হও বছর একটা শেষ তোমার হায়াত শেষ নতুন বছর শুরু তুমি তোমার জীবনকে সুন্দর করো সুন্দর করে নতুন করলো মহার্ন শেষ হইলে আমরা খুশি হই বেতন পাবো বছর শেষ হইলে আমরা খুশি ঈদ করতে পারবো অথচ মাস শেষ হইল হাত বছর শেষ হইল বলেন না হঠাৎ গেল, মাঝে মাঝে আবার বলি দূর মাস বেতন খাইতাম মানুষ মার শেষ হলে খুশি হয় বছর শেষ হলে খুশি হয় কিন্তু হয়াত শেষ হলো এই খবর তো তা নাই আছে গেলে মানুষ আফসোস করবে এই জন্য আমরা সময় যেন বেকার না দিই কাজ কাম করবো ঠিক মুখে জিকির ডাকবো মুখে জিকির ডাকবো কলবে জিকির ডাকবো আচ্ছা অথবা ফজর মানি হলো এই যে কোরবানি চাঁদ উঠলে হজের চাঁদ উঠলে নের মজানে হাজিরা জমা হবে কোন মজা নেই আরফাতের দিনের ফজর আল্লাপাকের কাছে আরো বেশি দামি ন তারিখ ন তারিখ হাদিস পাহাড়ের মতো গুণা আল্লাহাক আরফাতের মজানে ন তারিখে মাফ করি দিন এত বড় দিন বছরের মধ্যে সবসময় বড় দিন আরফাতের দিন বৎসরের সবসময় বড় দিন কোন দিন বলেন আরফাতের দিন ফেরেস্তারা পর্যন্ত অবাক হয় ফেরেস্তারা বলে আল্লাহ পাক তোমাদের ক্ষতি কিের মধ্যে আছে শয়তান আফোস করে দুঃখিত হয় আরফাতের মধ্যে চেহারা মলিন হয় আহারে আমি গুনা করাসি দুজগে নেওয়ার জন্য আজকে তো সব গুণা মাফ হয়ে গেল এই জন্য হাদিস নবুল ইসলাম বলছেন আমি শৈতানকে জীবনে দুইবার বেশি আফসোস করতে দেখছি একবার হলো আরফাতের দিন একবার হল বদরের যুদ্ধের দিন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ শেষ যুদ্ধ হল গজওয়াই তাবুক পাঁচ হাজার ফেরস্তা না জলেছে কহাজার পাঁচ হাজার ফেরস্তা না জ্বলেছে জিবদের ফেরিস্তার ঠিক করতেছে ফাগরি বাইনে ওাবি তোর সব ফেরা ওয়াবি তুই আর আবি তুই দুজবি আসে বাজে কথা ফলতু কথা হরে নাই কোফালে হেদায়ত নাই হেদায়ত নাই অমানুষে আল্লাহ তো রাখি আল্লাহ বলছেন আল্লা নবী আমি আপনার জন্য পাঁচ হাজার সেরেস্টা পাঠাবো মাথার মধ্যে পাগরি মাথার মধ্যে কি এবং নবীরা আসতাম আমার মতেরা পুরুষেরা তোমরা মাথায় পাগ্রি দাও ও সেটা ফের ভালো সৃষ্টি আল্লাহ ফাঁকের নবী আমার ওসালামা তোমরা পাগরি ব্যবহার করো এটা হলো পবিত্র ফেরস্তাদের আলামত ফেরেস্তাকে বালো সৃষ্টি না খারাপ সৃষ্টি গুনা করিতে জানে না গুম যাইতে জানে না পেশা পাইখানা নাই ববেদি নাই যৌবন নাই সংসার নাই পুরা জীবন জিকিৎ পুরা জীবন আল্লাহ ফেরেস্তার প্রশংসা করেন কোরআন শরীফের আয়ার বালুমে আমার ফেরেস্তারা খুব সম্মানী জাতি সম্মানী জাত আল্লাহ পাক বলছেন আপনি নাই আপনি কোন কাফের হবেন না সব কম পাবেন সাথে সাথে আপনি কাফরে যাবেন শরীয়তের কোনো মুস্তাহাব কোনো শূন্যতে জায়দা শূন্যতে মোয়াক্কাদা এবং শরীয়তের কোনো নফল কামকে তুচ্ছ করলে সাথে সাথে কাফের সাথে সাথে বলেন কাফের কোরআন শরীফের তুম আল্লাহ তোমরা ঠাট্টা করতে বুঝার কোনো কিছু পাও নাই আল্লাপ আর বলেন আচ্ছা একটা হলো আর ফা তর্মা হলো বদলের যুদ্ধ হয় বেশি তার চেহারা মলিন হয় আরফাত কেন বলা হয় আরফাত মানে পরিচয় আজব আলহাসম বি হাওয়া আলি হাসালসালাম পরিচয় অথবা সেদিন সেদিন সেদিন বান্দাবান্দি একে অপরের সাথে পরিচয় হয় অথবা আমরা যে গুণাগার পাপি কি হয় পরিচয় হয় যেন আমাকে আমল করার তফিক দান করেন আমিন বলেন আল্লাহাক রাতের মালিক দিনের মালিক সপ্তাহের মালিক বছরের মালিক উনি দশটা রাতের নাম মেনশন করি বলছেন আর অন্য রাতের নাম বলেন নাই কি বলেন না হাদিসে আছে অধিকাংশ হাদিসে আছে কোরবানির চাঁদ উঠার পরে বন্ধ করে দেন কোরবানির চাঁদ ওঠার পরে কোরবানি করা পর্যন্ত কোরবানি করা পর্যন্ত কোরবানির চাঁদ এখন তো গরু উঠা আরম্ভ হয়েছে গরুকেও কম বেশ খরিদ করতেছে কোরবানির চাঁদ উদিত হওয়ার পর হইতে কোরবানি করা পর্যন্ত এবাদত গুলি আল্লাহাকের কাছে পৃথিবীর আর কোন দিনের আবাদত এত বেশি দামি না এই বললেন কোরবানির চাঁদ ওঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত দশ দিন দশাত এবাদত এত বেশি দামি আর কোন আবাদত এত বেশি দামি বলেন না নয় কোন দিনের অবাক নেন যে সব আরো বেশি সব এই দশ দিন দশ হাত এবাদত করা হ্যাঁ যে বিয় গেল যান লই গেলো ময়দানে মাল যান এত ফেরত আনে নাই সব শেষ দশ দিন দশ সাতের এবাদত কোরবানির চাঁদ ওঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত আল্লাহ পাকার কাছে জেহাদের সাইতে সব বেশি তবে আমরা প্রতিজ্ঞা করি মা আমরা এগারো আমরা মারি আমরা তো তরকারি আমরা মারি আসলে বিবিকে মারতে হবে স্বামীর সামনে না সাজলে বিবিকে কে মারতে হবে ফরজ গোসল বলেন না করলে অলস আদার দুই ঘন্টা সেইভাবে নাফাক থাকে জরো তো থাকে কারণে বিবি কে মারাজা এই সামনে আসতে কোরবানি করা পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহাকের কাছে এক হাজার দিনের সমতুলল এবাদত হিসাবে কোন হিসাবে এবং প্রত্যেক দিন গেল এবং দিন রাত ন তারিখের দশ হাজার দিনের সমতুল্যাবাদ আমরা যদি আমাদের হায়াত কম হওয়াৎ কমাল অসুবিধা নেই আমাদের নবী মোহাম্মদ মুস্তাবাহা সাল্লা দোয়া করি উনি এভাবে আবাদত কমাই গেছে দাম বাড়াইছে দাম বাড়াইছে দশ হাজার দিনের বলেন সমতুল্য আচ্ছা এবং আর শরীর আসে বছরের অন্য দিনের দিনের আবাদত একে দশ কমপক্ষে আর কোরবানির চাঁদ উদিত হবার পরী করা আসার রমজান কোরবানের চাঁদ প্রদান হবার পর হইতে প্রত্যেক দিন রাতের আবাদত শাসক একবার তসবি শাসক একনামার শাসবাদ এইভাবে সব হবে জাল হাদিস এটা কি বলেন এবং যে ব্যক্তি বললেন মহাম্মা কি ওই ব্যক্তির মুখে না বুড়িয়াঙ্গুরের মাথার আমরা নবীকে সালাম আলাইকা আর সালামুহ নবী আল্লাহ সাল্লাহ সাইদানা মোহাম্মদ নামাজের মধ্যে দোরশরি পড়ি না আমরা তখন কি বসাৎ না দাঁড়াইছে একজন মাসে গুরু রাখে সে এক ঘন্টা গরু রাখবে বা দা গুরু গরু সে আস্তে আস্তে হাঁটতেছে ধরে শুরু করবে সালাম দিবে তার সব বাড়ি গেল একজন ব্যক্তি গাড়িতে আসে ঢাকা যাবে তার থেকে লাগবে তিন ঘন্টা সেখান থেকে লাগবে তার থেকে পাঁচ ঘন্টা সালাম কত লক্ষ লক্ষ এখন দাঁড়াইতে হইব নয় বেদি হইলো ক্ষুদ কথা আন্দাজি কথা আসাবের কথা ফালতু কথা দুই নম্বরই কথা দিলাম্বরি কথা কত পুলিশে না তারা এত দূরত্ব পড়তে পারলো না দূরত্ব কমিয়ে গেল সালামও অত গালের জোর গায়ের জোর নয়নি ফ্ল্যাট জোর হুদা এক হুদা দাড়িও সোম করিও সোম দাঁড়িয়ে সোম বলেন না এক দেখুক বলে বাজারে গেছে এক দেখুক বাজারে গেছে দাড়ি করে একটা ফ্যাঁকছে জাল মারবেন যে পুকুরে মাছ আছে মাছ পাইলেন কষ্টটা কামাইলো যে পুকুরে মাছ নাই পুরো দিন জাল মারে কি লাভ কথা বোঝার নেই হয় ও ওর বস্তু খাওয়া হারাম আমরা খাই গরিবের খাবাই আত্মীয় স্বজন দেখেন এই বন্ধরা ওই তেল লাগাও রে লালু লাগাও রে তারপর ফুলের মালা দাওরে ল যাও রে কিন্তু বোঝা গেলো উনি খেয়াল ন উনি খেয়াল লাভপতির মালিক উনি হয়াত মতের মালিক উনি সুখ দুঃখের মালিক উনি আমাকে জিজ্ঞাসা উনি এই জন্য ফাটা হঠাৎ যেমন গরুটা কার কার কাছে তোর বুঝে গেল উনি লাভপতির মালিক সুখ দুঃখের মালিক মতের মালিক উনি আমার কিছু উনি কিছু না উনি বেকার উনি বেকার এই জন্য দেখবেন বেদাতি মানুষের ছেলেবেশ হইলে দৌড়ে মসিদে আসে না পৃথিবীর মালিক বেকম্য গেল বেকার হয়ে গেল আল্লাহাক আমাদেরকে এটা ইয়ে করুক আল্লাহ বলছেন কুল্লিমাত আলাইকুমুল মাইতা তু আদামু ওয়ালহমুল খিনzir ওয়া মা উহিল লা বিহি দ্বাইর ইল্লা ওয়াল মুনখালিকাতু ওয়াল মুতারাদিয়াতু ওয়াল মাউফুজাতু ওয়া মা আкала সাবউ ইল্লা মা যে গরু জবে করলে যে খুনগুলো খুনগুলা খাওয়া হারাম এবং যে গুরু সাগলকে বাড়ি মারি মারি ফেলাছে বা গলা শিপি মারি ফেলায় বা যে গুরু সাগল পাহারের থেকে ওষুধ থেকে নিচে গড়ায় গোড়ায় আমি করলাম তৈরি খাইতে পারবেন ইল্লামা জাইতো আচ্ছা তো দেখেন কোরবানির চাঁদ উদ্বিত হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই দিন রাতগুলা হিসাবে এত দাম আমাদের তো সব দরকার জান্নাত দরকার আল্লাফা ঠিক না পাবো আমরা কিছু পাইলে না পাবো পাইলে মতে চললে তো পাবো না সহজ কথা বুঝুন না কেন বরং আল্লাহাক কি রাখ যারা মন মতে চলে কোরআন হাদিস মতে চলে না আল্লাহাক বলেন তাদের খোদা হলো মন তাদের খোদা আইন চলে এদের ক্ষতা কছে কোন তো মনের মনের আচ্ছা এবং হাবিসের মধ্যে আসে খুব খেয়াল করবেন কোরবানির চার ওঠার পর হতে কোরবানি করা পর্যন্ত প্রত্যেক দিনের রোজা এক বছর রোজার সমতুল্য আর প্রত্যেক রাতের এবাদত সবে কতর কদরের সমতুল্যবকদর রমজার মাসে একটা আর কোরবানির মাসে প্রথম দশ সাত শবকদর আবার রমজার মাসে আমরা পাই কি সন্দেহ নির্দিষ্ট করে দেওয়া পরি দেওয়া হয় নাই আর এখন প্রত্যেক রাত শপকত ধর প্রত্যেক রাত বলেন আল্লাহ কাকে নেন্লাহি ما من ايام احب الى الله ان يعتعبد له فيها من عشر ذي الحجه يعبد الصيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر প্রত্যেক দিনে রোজা এক বছর সমতুল্য আর প্রত্যেক রাতে ইবাদত সবে কদরের সমতুল্য আচ্ছা কারণ সেখানে ন তারিখের ওজা হলো দুই বছরের গুনামাপ কছরের তো গুনামাপ হোক এটা আমি চাই না এই আর চাই হিসাবে প্রতিজ্ঞা করেন ন ভাবল কম পক্ষে রাখবেন আল্লাহের নবী আশ্বাদ করছেন আল্লাহাক আপনি আমার উন্মতের নয় তারিখে রোজার দ্বারা দুই বছরের গুনা খাতা মাফ করি দিবেন আমাদের নবী আশা করবেন না করবেন না এবং আছে আদেশির মধ্যে আসে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফবাস হারাম কথা বোঝেন নাই সহ দশ এই জন্য বসে নয় বেশি হিসাবে এই রোজাটা উনি জীবন ও না আর আমরা জীবনও রাখি না জানিও না নাম লিখি সুন্নি নাম লিসি না আমাদের নদী দশটা নটা রোজা জীবনও বলেন আর না শূন্য বাড়িঘরে বা সফরে জীবন ও না অন্য শূন্য এত দামের সমস্ত পৃথিবী কোনো ব্যক্তি মালিক হইয়া দান করলে সবকা করলে যে স্বভাবের শূন্য এর সাইটি গুণ বেশি আর হল উনি দিন প্রত্যেক মাসে তিনটা রোজা জীবনও ছাইতেন না তেরো তারিখ চৈ তারিখ পনেরো তারিখ তেরো তারিখ চৈদ তারিখ লাভ কি হবে তিন দশম তিরিশ যে কোনো আবাদত কমে দশ কত হলো একটা হলো ফজরের সুন্নত একটা হলো কোরবানি চাঁদের প্রথম নয় রোজা একটা হলো কি প্রত্যেক মাসে তিনটা রোজা একটা হল মোহরমার দশ তারিখ রোজা আমাদের নবী কোন চারটা জিনিস আল্লাহাকের নবী জীবন ও ছাড়তেন না কটা জিনিস চারটা জিনিস তারা করি আল্লাহ আমাকে আমল করার তফিক দান করেন আমাদের ইমানি আম্মা আমরা ওনাকে বড়বাই কই এ কথা মিথ্যুকদের মিথ্যা কথা দুইম্ব দুইম্বরই কথা কথা বোঝার নাই ইহুদিদের ইহুদি মার্কা কথা বাতল দের কথা কথা বুঝাইছে নবী আমাদের আব্বা নবীর বিবি আমাদের ইমানি আম্মা কোরআন শরীফের আয়াদ আল্লাহ বলছেন হো ওম মাহা জোম নবীর বিবিগণ ইমানদারের আম্মা তো নবী হলেন ইমানদারের আব্বা ইমানদারের রুহানি আব্বা ইমানি আব্বা শরীফের বলছেন এবং নবীর বিবিগুন ইমানদারের আম্মা এই জন্য আমাদের নবীকালের পরে বিবিদেরকে শাদী করা হারাম বিবিদেরকে শাদী করা হারাম বিবিদেরকে শী করা বলেন আম্মাকে শাদী করা হারাম না সাধারণ মানুষ নয় নবী সাল্লা ইসলাম আমাদের মতন সাধারণ মানুষ তারপরও কইব সাত দোকান দোকানে রাতে তিনটা বাজে আমরা বলে নবী সাধারণ মানুষ দূর উপরটা দেখা যাবে নবী আমাদের মতন সাধারণ মানুষ নয় নবী আমাদের মতন সাধারণ মানুষ নয় যদিও বাবা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে আছে বিবি উনি খাওয়া দাওয়া করেন কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ সূর্য নাই রেল লাইনের পাথর ও পাথর বেশ কম নাই জুলিখোক ও আলো দেয় হ্যামলাইট আলো দেয় বেশ কম নাই তো নবী আমাদের মতন সাধারণ মানুষ নয় খবরদার যাতে মানুষ বটে কিন্তু আমাদের মতন বলেন না কোনদিন করলে আমরা আমার মত সন্তান বা নাই আমার মতো কোনো বাপের সন্তান দুনিয়াইতে নাই দেখেন। আমি রোজা রাখি ইফতার করি না সেহরি খাই না কদিন ২০ দিন পঁচিশ দিন পনেরো দিন পৃথিবীর কোন সন্তান কোনো রোজা বলেন না রাগ রোজা ওনা মনে করছে রোজা আমরা রাখবো দুই দিন ডাকার বোন ওনারা ওনারা মাথা ঘুরে ঘুরে ফুরি মরি যা অন্যান্য সাহাবিরা আমাদের নবীকে বলছেন হুজুর চলসলাম এরা তো মরি গেল কেন কো এরা বলে আপনার মত রোজা ইফতারও করে না খাই পাঁচপান্নটা পার্থিত্ব না নবীয় উন্মতের মধ্যে পার্থিত্ব আসে কটা পাঁচপান্নটা তার মধ্যে একটা ইটা আরো আছে আচ্ছা তো দেখেন ওয়ালায় আলাস দশটি রাতের শপথ দশটি রাত এত বেশি দামি দিনসহ কি সহ বলেন তো দিনসহ আল্লাহাক তারপরে বলেন ওয়ার সফরি ওয়াল ওয়াতি জোরের কসম বেজোর কসম জোরের কসম এই জোর বেজোর বুঝতে হবে জোর কোনটা বেজর কোনটা এই দিনের মধ্যে নয় তারিখটা হলো বেজোর দশ তারিখটা হলো আল্লাহাক বলতে চান আমার বাংলা বান্ধীরা নয় তারিখ দশ তারিখ আবাদত হিসাবে আরো বেশি দামি ওই যে আগে দিয়ে বলছি ন তারিখের দাম বলছি আগে দিয়ে দশ তারিখ আমরা কোরবানি করি একদিকে আছে পাত্রি বউ বিহা নসা তোমরা কোরবানি করো এক লাশ থাকলে মাটিতে পরিবার আগে কবল হয়ে গেল এবং তোমার কোরবানির পিঠে তুমি জানাবারে পিঠে উঠি জানলাতে চলে যাবে তাজা করো তুমি সেখানে পিটি উঠে জান্নাতে চলে যাইবা এবং পরবানের দিন পাক এত বেশি খুশি অচর হইতে কিছু না খাইয়া আল্লা আল্লাহ রোজা রাখা রাখা বৎসরে রোজা রাখা হারাম বছরে পাঁচ দিন রোজা রাখি ক্যাবলামা জবে করে না দুর্বল অন্য কথা কিন্তু না পারে আমাদের দেশের কেতু মুলবীরা আর সমস্ত যারা ওদের কথা মানে তারা ওই কবুতর জব হয় মরক জব হয় বাফুতে জবে করে না চারটা রোগ আছে তিনটা রোগ কাটা যাইতেই হবে এবং আপনি দিনও জব করতে পারবেন রাত্রে জব করতে পারবেন এবং খাওয়া খাওয়া এবংে সামার সঙ্গে যে গোস্ত লাগি থাকে ওইটা খাওয়া নিষেধ এবং আপনি ওই খুনগুলা খাওয়া নিষেধ এভাবে আপনি সাতটা অঙ্গ খাওয়া নিষেধ খুনগুলা খাওয়া নিষেধ যেগুলা জবা করলে শীত করি দৌড় দেয় পর্য খুন আছে ফেসার ফেসার মধ্যে আছে গোর্দার মধ্যে আছে এগুলি আপনি সেগুলি আপনি খাইতে পারবেন নিষেধ না আপনি তিন দিন জবা করতে পারবেন সেই দিন তারপরের দিন তার দিন কিন্তু নামাজের আগে জব করলে ওই কোরবানি হবে না না না হবে না গরু খাইতে পারবেন আপনি আবার কোরবানি করতে হবে নামাজের পর নামাজের পর নামাজের আগে জবা করলে কোরবানি বলেন না হবে না এবং সেদিন আল্লাপাকের কাছে কোরবানি করার সাইতে এত বেশি দামি বাদ আর নাই কিন্তু আফসোস কোরবানি করা হলো আজিব নামাজ ওই যে গরু কাটতেছে এই যে মানে খাল ঠিক করে গোস্ত ঠিক করে জোর নামাজ গেছে উনি এখনো গরু কাটে বেগুব না নম্বরই বেগুব না বে নম্বরই বেগুব আবার আচ্ছা দেখেন আর বেজোর হ্যাঁ আল্লাহাক আমাদের রব উনি আমাদের মালিক হিয়া মতের মালিক সুখের মালিক সবকিছুর মালিক আল্লাহাকের সাথে কোনো গাছ তুলনা আছে কতক্ষনাকে আছে নাই যারা এইভাবে মনে করেন কবরকে লাশকে লাভ মনে করে মূর্তিকে লাভ মালিক মনে করে আল্লাহের মতো অন্য কাউকে রব মনে করা মালিক মনে করা মাবুদ মনে করা সুখ দুঃখের মালিক মনে করা আর কে বললো উনি আল্লাহন আল্লাহাকলেবেলে দেন উনিও ছেলেমেলে দিতে পারেন আল্লাহাক যেমন আমাদের চলে যাবে ইমান ইটা হলো সিকে আকবর সিরকে ইটা আল্লাহ বার বার বলছেন অমাই বি একজন মানুষ মনে করেন ফুটতেছে এখন আগা আগে আগে মাটিতে একটা গুণা নাই একজন ব্যক্তির সব গুণা আছে কটা গুণা নাই সিরিক নাই তার জন্য দুজো খারাপ একজন ব্যক্তির কোন গুণা নাই কোন গুণা আছে একটা গুণা সিরিক তার জন্য হারা এই জন্য কোনদিন কথাতে বাত্রিতে কাজে কামে সিঁড়ি একটা হাসে ছোট সিঁড়ি সেটা হল কোন আবাদত করলাম লোক দেখা না। আবাদত করলাম কি বলেন লোক দেখান লোক দেখলে সেদ্ধা লম্বা করি করে তারপর দিয়ে রুকু লম্বা করি করে আমারে বুজুরগ কোক আমারে বুজুরগ কোক এই যে আমরা স্যার করি ইটো সিড়ি এই যে আমরা কই আগে আল্লাহ ফিসের তুই কি মানে আল্লাহ একজন হাইতো না ফিসার গোলাগো আমি পাঁচ একক্ত গাছেন গাছে গড়ের সাইয়ের তলে আসি এই কষম কা ইটা কি বলেন এগুলো শিরকে এগুলা হল সিরকে আজগর। কিন্তু একটু মাংসেরও খেয়াল আসে আমি প্রথম কাতারে গেলে আমাদের বুজুগ করবো আঁ দাম বাড়ি বাড়ি যাইবো সালাম কালাম বেশি নাম এগুলো শিখে আচ্ছা দেখেন জোর আর বেজোর জোর বলেন আমরা বেজোর কে আল্লাপাক ও আল্লাহ বলেন তোমাদেরকে জোরা জোড়া বানাইছি আমি আল্লাহ হলাম বেজোর পদরক্ত জোর জোরক্ত জোর আসরক্ত জোর মাগরি বাবার বেজোর এশাবার জোর বীতি আচ্ছা এগুলো কে কিছু বেদাতির লোক দাঁড়ায় গেলে কি তো ঠিক আছে তরকারির মধ্যে লবণ লাগে এক মন দিলে ক্ষতি কি তরকারি অরুপ লাগে এক মন দিলে ক্ষতি কি তরকারি মধ্যে একমন ফানি দিলে আর বেগু বসে পরিমাণ আছে না ও ক্ষতি কি শরীয় তোমার নে শরীয় তো বাংলাদেশের কে বলেন না ক্ষতি কি তিকা চাষ করতে মাঠিক বজরের নাম তিন টোকাত ক্ষতি কি জান আজ রুগু শ্রদ্ধা আছে না তো ঠিক আছে ক্ষতি তোর দুজে যা শরীর নামাজ আর কি আর কি কথা বললাম বেগু বেসার দেহু বেগু বেসার দেহ ঈদের নামাজ দুই অথচ দিনে পরে জরুর নামাজ দিনে নামাজ দিনে করে সাহাত দিছে করলে ক্ষতি কি ক্ষতি কি অবীর মালিক উনি এ না জানে শরীয়তের মালিক উনি এ না জানে ক্ষতি কি করবেনি কেন্দ্র না করি আমরা ছিনে দিয়ে এর ঘুরে ঘুরে জব করিতে হবে ক্ষতি কি ক্ষতি কি বেগু বীরজাত বেগু আচ্ছা ওয়া শাশুড়ি ওয়ালি জোর জোর কষম তোর জোর আল্লাহর আল্লাহ নামাজ আল্লাহ করলেন আর সেগের নামাজের দাম মিরাদুল নবীর দাম জিন্দিগি তো অপাতন নবীর পথা কণা কেন অমুকের ছেলে হয়েছে মিষ্টি ল রসগোল্লা লমুক মারা গেছে আহ মতো কথা বললে আর কথা কনে কথা ওই অফাতের মধ্যে তো বিস্কুট নাই রসগোল্লা এই জন্য বেদাতিরা নবীর জন্মর কথা ক নবীর অফাতের কথা বলেন না অতস পুরাণ আল্লাহ আব্বা বলছেন নবী আপনি এনকা করবেন আপনার আগে সমস্ত নবীর এনকা করছে যিনি দাতা। যে এত বড় সিটিং বাস হদ হদে কোরআন হাদিস করলে ক্ষতি কি অত বেশ কম বেশ করে অত কম করে অত ব্যাস করে অত বলেন না কম করে তো বেশ কম করলে তো সে ব্যক্তির কোনো অবাদত কবুল হবে না থেকে যেমন চুল বের হয় চুলের কোন আটা থাকে না এই সমস্ত শরীরে বেজাল দেরীর মধ্যে নকল কাম আল্লাহ আল্লাহাকের কাছে নামাজ এত গুরুত্ব এত দাও এত সম্মান এতই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সয়বার আল্লাহ কাক দেখাইতে আমি বড় সব কাম সারো আমি তোমাকে এখন ডাক দিস ছাড় সব কাম আল্লাহু আকবর আল্লাহ তালা বড় সব বলেন না সারো সে মধ্যে আসে নামাজে দাঁড়াইলে বৃষ্টির মতো রহমত মাথার উপর হয় বৃষ্টির মতো আসসালাম সালাম দিল শেষ জীবনের গুণাগুনা শেষ কত সিদ্ধান্ত কথা নামাজ ঠিকঠাক মতে বললে পাঁচটা পুরস্কার সিদ্ধান্ত ঋষিকের অভাব থাকবে না মতের কষ্ট থাকবে না কবরের কষ্ট থাকবে না প্রসরাতের কষ্ট থাকবে না ময়দিনা হাসরে হাতে আমল নামা আসিয়া জাননাতে চলে যাবে সিদ্ধান্ত সে নামাজের গুরুত্ব নাই আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সালাম আমাদের সাহিত্যে কুটি গুণ মহাম্মতকারী ব্যক্তি নবী জমানা ছিল না আর কত নাকা সেটা ছিল কি না আমরা ওট লোমো ছাগল লোমো বেড়ালোমো দুম্বালোম আমরা আন্দারে ফিদে উঠামো না রাই রাসালত মারমো এগিন আবাদত নজে এগিন আবাদত বলেন না চুলের কথা মোসর কথা বগলের কথা কোথায় ফেলাবো এবং ফাইকানার কথা কছে পেশাবার কথা কয়েছে কেমনে আমরা ভেসাব ফাইখানা করলে সোয়াবইব দিঘার কথা কছে এবং রাস্তা দিহাই কথা কছি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই কথা না আবু গকর অমর ছাগল বেড়াল আজকে বারো তারিখ আমার সামনে দারাই রসালব্ধ কিন্তু কোনো দিবুগুরে মাছ নাই কুধে উদে জাল মালি মাথা খারাপ কপাল শেষ কপাল শেষ এই জন্য বেদাতি আলেমকে সম্মান করা হারাম সালাম দেওয়া হারামা করা এরা শরীয়তর সোর ইসলামের সর কোরআনের সর হাদিসের সর নবী তোর ওরা সবাই নবী সবাই নবী বাবা মেয়েরা ও সাইম কালাম নাই চোখের মধ্যে কেন কো জানেন তবলিগে গেলে দোয়া শিখাই দেব শিখাই দে হাঁটার নিয়ম শিখাই দে বাদ খাবির নিয়ম শিখাই দে জবা করি নিয়ম বলেন না শিখাই দে তরিকা শিখাই দে ও তবলিগে গেলে তো চোখ ফুটি যাবো বই দামাক মোল্লার কল্লা মানে ইমামে কল্লাটা গানের দশে রান পাই যাব গাওয়া যে কোনো ব্যক্তি জবে করতে পারবে বিসমিল্লাহি বলেন গেল ছাগল হোক গরু হোক বেড়া হোক দুম খাওয়া হারাম আল্লাহ বলছেন জানার খাওয়া হারাম যে কেনা আমার নাম বিসমিল্লাহি আল্লাহু হয় নাই। শপথ এখানে আল্লাহ খালদেব বলছেন যে বুদ্ধিমানের জন্য এই শপথর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয়টা কি সেটা হল ফজর গেল রায় আইল রায় গেল ফজর গেল দিন আইল রাত গেল পরিবর্তন না কি ভাই জোর বেজোর পরিবর্তন আমার বান্দাবান্দি তোমাদেরও জীবন পরিবর্তন তোমরা শিশুকাল শিলা শৈশবকাল আবার জোকান কাল আবার বুড়াকাল আবার তোমরা এখন কবরে কবরদার তোমরা অহংকার করিও না মালের মহব্বত বা মহব্বত রাখিও না তোমরা সেরাউনের মতো হইও না তোমরা এভাবে কৌ মে সামুদের মতো হইও না তোমরা এইভাবে কৌ আদের মতো হইও না আমি আল্লাহ আল্লাহাক এদেরকে ধ্বংস করছি তোমরা আমার গোলামি করো তোমরা আমার নবীর তরিকার মধ্যে চলো আল্লাহাক আমাদের কা মন খুশি করি কোরবানি করবেন কবরদার আর বোধ ব্যক্তি আছে ও বেদাতি মূল বিয়েরি গরু গর সোয় আব্দুল করিম আব্দুল সত্তর আব্দুল জব্বার গুরু তো শোক মুখির হয়ে গেছে নামলা তো বেদাত নিযত না? এক প্রকারত মানে কি নিহত মানে হলো রফতুল কলব কলবের প্রতিজ্ঞা কলবের প্রতিজ্ঞা কলবের সহজে বুঝাই দি আপনাকে এই যে মাহ গরম এখানে আসে আগো হইতে হইসে মাহফিল হবে তুই এই কথা বলতেও কা আমি ক্যামলা হইয়া দুই ডা সাত নামাজ পড়িতে ই নাই ইহাদিসে কন নাই। কোন জায়গাতে আইলো আলেমা চিন্তা করলো কিছু আলেমেরা পাবলিক তো বাবা বুঝে না ইমান আমল কম দুর্বলাম মুখে কোন হাদিসে নাই আবার ইটা কোন ওই আমাদের বাংলাদেশ হিন্দুস্তানের মধ্যে আছে আর পাকিস্তানে কিছু আছে অন্য দেশে এগিয়ে বস নিয়ত হয়ে গেছে আগে না নিয়তে ঘরের থেকে আসতেছি বলেন তা উঠে কেন হবে এই আগামী দিন আমি রোজা রাখি দেওয়ার জন্য খাইতে এসি এটা বইতে হবে না বোধ বইতে আমি দেখছি নামাজ আসান না যেহত জানা আহারে আহারে আহ নিয়ত জানি না জোর নামাজ করার জন্য তার অন্তরের মধ্যে আসে নিয়ত নিয়ত তো জানি না বেদাতিরা ইসলামের এক মানে সহজরে কঠিন বানা দিচ্ছে এক আন্দাইয়া দুধ খাইবো ইগাইবো কোন আদায়ের কোয়াল খারাপ এক সোগালাকে বাঁচিটিং দুধ খাইতাম কেমন সাদা কাদা কেমন কেমন করতে কাশির মতো কেমন হাইতাম না কোয়াল খারাপ সকালা বুঝল না কোথাটা এই জন্য দোয়া করিবেন ভালো উস্তাদ পাওয়ার জন্য বালো ডাক্তার পাওয়ার জন্য যেকোনো পিড়ের কাছে তো মরি দইলে আপনাকে দুজে অনুযায়ী আগার দুনিয়া মে রাহনা হো তো কুচি পহানে নতুন কিছু কবরও আছে হঠাৎ ডাক্তারের চেহারাটাকে এনেছে ডাক্তার ডাক্তার এখন ছাত্ররা আসে না বেশি দিন ছাত্ররা তো ডাক্তার সাহেব হুজুর আপনি কেন নতুন নতুন পাবল যে আমল বলেন না শেষ করিয়ে দেয় ড্রাইভার যদি নাকি জুড়ে প্যাসেঞ্জার জুললে অসুবিধা নেই ড্রাইভার জুললে গাড়িও শেষ প্যাসেঞ্জারও শেষ কোম্পানিও এখন ড্রাইভার জুড়ে অবস্থা ডাক্তারও রুগি রুগিও রুগী ওষুধ কেকারে দিব ওষুধ কেকারে দিব ফায়ার সার্ভিসে দেখেন না কি মূলবি বাড়ি বেগুন বেসে দশ টিঙা বিশ টিঙা ইয়া কো আমি আর ওয়াস বেশি বেগুন যেমন মূল ভাই ক টাকা দশ টাকা না না না না আট টাকা তুমি আর হাজার আখেরি জমানাই দুই নম্বর আল এম বাইর হবে বন্ধ পীর বের হবে সহ্য করতে পারলো কষ্ট হচ্ছে পটিয়ার মূর্তি সাহেব রমতলাই হাটাধারী মূর্তি সাহেব রমতলাই ওনারা জীবনে বাদে বাস করতেন না আলী সিগারে শিললা কথা বলছেন কি গাড়া না শিয়ার ওয়াজ করে ডাক্তার যে ডাক্তারের কারণে রুগী পড়ে গেছে আল্লাপাক আমাদের কামল করার তৌফিক দান করে আমি বলেন গভীর খানা গ্রীষ্ম এদের লাই দোয়া করি এবং প্রত্যেক বছর হকানি আলমালাকে দাওয়া দিবেন এই মাহফিলটা বহাল রাখবেন যা শির মুক্ত হবে তহিদলা হবে বেদাত মুক্ত হবে শূন্য তোলা আল্লাহ আল্লাপাক তৌফিক দান করুন اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم استغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه حسبنا الله ونعم الوكيل মলম নী লাইলা ইভান্নি কুমিন জালিমিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عزاب النار رب الهم هما قما ربياني صغيرا ربنا فاغفر لنا زنوبنا وكفر عنا سجياتنا وتوفنا مع لبرنا আল্লাহিনা আল্লাহ আমরা যারা বাস করিলাম শুনলাম সবাইকে আমল করার তো বিজ্ঞান করি দিয়ে না আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাগার সীমিত আপনার রহমত অসীম অসীম রহমত দিয়া সীমিত গুনারে মাফ করি দিয়ে আল্লাহ কোন দিন মরি জানি না কোন হাতকে কেলুল করি নিয়ে আল্লাহ আয় আল্লাপাকরুশ্বরী পরিসি কারা নয় আপনার হাবিবের দরু শরীবের উশিলা আমাদের দোয়া মুবুল করি নিয়ে আল্লাহ আল্লাপাক আমরা দুর্বল মশামাসির কামল সহ্য করতে পারি না পিপড়ার কামর সহ্য করতে পারি না জাহার নামের আজাব সহ্য করতে পারবো না মেহরবানি করি জাহার নাম আমাদের উপরে হারাম করে দিয়ে আল্লাহ আয় পাক এই মাহ ফিলে মাসুম বাল বাচ্চা আছে এদের কোনো গুণা নাই আল্লাপাক এদের সাথে সাথে আমাদেরকে গুণার থেকে মাসুম করে দিয়ে নল্লাহ আয় আল্লাপাক আমাদের হাতের দিকে দেখেন গুণার দিকে দেখবেন না আমাদের চেহারা দিকে দেখেন গুণের দিকে দেখবেন না আমাদের দিলেন জাহিল বানাই দিয়ে না ইমানদার বানাইলেন কাফের বানাই দেন না সারের মত মাল দিলেন ফকির বানাই দিয়ে না রহমান ইয়া রহিম ইয়া আপনাকে দিলাম মেহরবানি করি আমাদের ছেলেবেলে গুলা গোমরা করি দিয়ে আল্লাহ সুসন্তান আলম বানাবেন তো বিজ্ঞান করি দিয়ে নাল্লা আয় আল্লাহবাগ গভীরাতে দোয়া কবুল হয় আশা নিয়ে হাত নামাইতেছি আমাদের আশাকে নইদাস করে দিয়ে আল্লাহ আয় আল্লাগ গোবির দা পর্যন্ত আল্লাহ আল্লাহ আমাদেরকে এইভাবে জান্ন বসার তৌফিক দান করি দিয়ে আল্লাহ আয় আল্লাহ আমরা যারা ওয়াজ করলাম শুনলাম টাকা দিলাম পয়সা দিলাম কষ্ট করলাম দিন মসিব تلك সময় এই মাহফিল নাজাতের উসিলা বানাই দেন আল্লাহ বিজি সুবহানা rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন